সহি কোন উপকার দেয় সেটা যেটাই হোক এ বিষয়ে কোন দিমত নাই হাবরে ওয়াহেদ যদি সহি হয় তাহলে কিছুর উপকারিতা দেয় জাননি না একই এটা হচ্ছে দ্বিমতের জায়গা ইখতলাফের জায়গা মতভেদের জায়গা खबर ओहिद ने जी इखतलाफ इखतलाफ के तीन भागे भाग करतेद मान उल तरह निकटे खबर फायदा दारणार फायदा दर निकटे अंश उद गण निकटे सब निकटे अंश गण निकटे तरफ दलिल की तरफ दुटा मूल दलिल এক নাম্বার দলিল হচ্ছে আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল করে দুনিয়ার কোনো মানুষই ভুল থেকে মুক্ত নয় তাহলে যখন একজন রাবি একটা হাদিস বর্ণনা করল তো তার যে হাদিসে ভুল হয়নি এটা জানার কোন উপায় আর নাই বরং আশঙ্কা থেকে যায় যে মানুষ হিসেবে সে ভুল করতে পারে যদি তার সাথে আরেকজন বর্ণনা করত তাহলে আমার আশঙ্কাটা দূর হয়ে যেত যে সেও বর্ণনা করে সেও বর্ণ দুইজন ভুল করতে পারে না কিন্তু একজনের উপর সুতরাং এটা ইফিদান ধারণার ফায় বুঝা গেল দলিল দুই নম্বর দলিল যদি আমরা বলি যে খাবরে ওয়াহেদে ইলমে এক ইনির ফায়দা দেয় তাদের কথা অনুযায়ী তারা দলিল দিচ্ছে যদি আপনারা বলেন যে খাবরে ওয়াহেদ ইলমে একিনের ফায়দা দেয় তাহলে খাবর ওয়াহেদার মত অতের মধ্যে পার্থক্য কি হলো একশোটা হলো এই গেল কাদের দুইটা দলিল উসুল বিদ্গণের দুইটা মূল মূল দলিল যে খাবের ওয়াহেদ কিসের ফায়দা দেয় ধারণার ফায়দা দেয় দুই নাম্বার। অধিকাংশ মহাদ্দিস কিছু উসুলবিদ এবং জাহেরিগণ সকল জাহেরি আহলু জাহের কারা জাহেরি দাউদাহ হাজমাদ জাহিরি মজাহের অনুসারী তো অধিকাংশ মহাদ্দ কিছু উসুলবিদ আর সমস্ত জাহেরিগণের নিকটে খাবিদ কিসের ফায়দা দেয় ইমের ফায়দা দেয় যদি সহি হয় তাহলে ইলমে কিনীর ফায়দা দেয় তাদের দলিল কি তাদের দলিল হচ্ছে ইলজামিজামি দলিল বুঝেন মানে ওই কারোর সাথে গন্ডগোল করতে গেলে তর্ক বিতর্ক করতে গেলে একটা দলিল সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইলজামি যাকে বলা হয় উর্দুতে বলে মুহত জবাব আর বাংলাতে বলে দাঁত ভাঙ্গা জবাব সেটাই হচ্ছে ইলজামি দলিল তো তারা বলতেছে যে আল্লাহ সুবাহ খাবরে ওয়াহেদ এর উপর আমলের বিধান দিয়েছে যেগুলো সামনে যখন দলিল আসবে না আহকামে হবে জানি ফায়দার কারণে আমল হবে না একিনী ফায়দার কারণে আমল হবে এগুলোতেলাফ আছে জান্নি যদি হয় তাহলে খাবর ওয়াহেদে কোনোদিন ফরজ সাবেত হবে না কেননা ফরজের জন্য হানাফিদের নিকটে কি লাগে যেটা কাতারি যতক্ষণ কাতি না হবে দিয়ে কিন্তু আমল সাবিত হবে সুন্নাথ হোস্তাহ পর্যায়ের হোক জায়েজ পর্যায়ের হোক এতে কোনো কারো কোনোলাফ নাই তো তারা বলতেছে যে আল্লাহ সুবাহ খাবর ওয়াহেদের উপর আমল করা শরীয়ত সম্মত করেছেন আর আল্লাহ এমন কিছু শরীয়ত সম্মত করতে পারেন না যেটা ধারণার ফায়দা দেয় ধারণার উপর আমল করা আল্লাহ সুবাহনতালা পছন্দ করেন না যেমন তিনি কোরআনে নিন্দা করেছেন যারা ধারণার প্রতি আমল করে তাদের কোরআনে কি করা হয়েছে নিন্দা করা হয়েছে তাহলে কি করে একই সাথে আল্লাহ সুবাহ আর আর এক জায়গায় ধারণার উপর আমল করাকে নিন্দা করতেছেন তাহলে কি করে খাবরে ওয়াহেদ ধারণার ফায়দা দিতে পারে তাহলে অবশ্যই খাবরে ওয়াহেদ ইলমের ফায়দা দেয় এই জন্য আল্লাহ সুবাহানহতালা খাবের ওয়াহেদের উপর আমল করতে বলছেন ইলজামি জলিল দলিল তাদের দলিল কি বুঝাতে পেরেছি আমি তারপরে তৃতীয় যেটা মত সেটা মানে সব জায়গা থেকে একটু একটু করে মানুষজন আছে ইমাম রাজি আছে ইমাম আমিদি আছে ইবনুল হাজেব আছে কিছু মহাদিসও আছে কিছু উসুলবিদ আছে সব দিক থেকেই অল্প অল্প মানুষ এই মতের সাথে জড়িত আছে সেই মতটা হচ্ছে খাবরে ওয়াহেদ যদি হয়। মোহতিল থাকে তাহলে ইলমের তবে ইলমে ইলমে যেটা আমি ধোঁয়া আর আগুনের উদাহরণ দিয়েছিলাম যদি আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখি তাহলে এটা নিশ্চিত না যে নিচে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে না তবে চিন্তা ভাবনা গবেষণা পরিশ্রমের মাধ্যমে এটা একসময় জানা যাবে যে হ্যাঁ নিচে আগুন জ্বলতেছে না জ্বলতেছে না এটাকে বলে ইলমে নাজারি মানে আজকে দিন আছে সূর্য আছে কি থাকলে থাকলে এইটা তৃতীয় দলের মন্তব্য তাদের দলিল তারা বলতেছে আমরা আগের উভয় দলের পরস্পর বিরোধী দলিলের মধ্যে সামঞ্জস্য করেছি যারা বলতেছিল যে জাননের ফায়দা দেয় এবং দলিল দিল যে মানুষ ভুল করতে পারে না আর যারা বলতেছিলেন তারা বললো একই সাথে কথা আবার এর কথা বলছে দুটোর মাঝামাঝি অবস্থানে থাকার জন্য এই রাস্তাটা অবলম্বন করেছি যারা বলেছিল যে মানুষ মাত্র ভুল করতে পারে তাদের জবাব কি দিয়ে দিলাম কারিনা দিয়ে যে কারিনা পেয়ে গেছি তো এই কারিনা প্রমাণ করতেছে সে ভুল করেনি তাহলে তোমাদের জবাব হয়ে গেল মাঝামাঝি অবস্থানে থাকার জন্য তারা দুইটা কথা বলল তৃতীয় দল একটা হচ্ছে ইলমে নাজারির ফায়দা দেয় আর আর হচ্ছে যদি কারি না পাওয়া যায় কথা কি বুঝাতে পেরেছি তাহলে এখন এই তিন মতের আসি এক নাম্বার হচ্ছে যদি বলি যে ইলমে একিনের ফায়দা দেয় তো মোতাবাতের খাবরে ওয়াহেদের মধ্যে কি পার্থক্য থাকলো অধিকাংশ মহাদ্দেশ সমস্ত জাহিরিয়ার কিছু কিছু উসুলবিদ এই মত করে দিয়েছে যে খাবরে ওয়াহেদ যদি সহি হয় ইলমে একিনের ফায়দা দেয় কেন আল্লাহ খাবরে ওয়াহেদের আল্লাহ ধারণার উপর করা তৃতীয় মত যারা মাঝামাঝিতে অবস্থান করতেছে তারা বলতেছে সেই খাবরে ওয়াহেদ ইলমে নাজারির ফায়দা দেয় এবার আমরা আসি এই বিষয়ে যে তাদের কারিনাগুলো কি কি যারা কারিনার কথা বলতেছে কেননা এই মতটাকে হাফিজ ইবন হাজার আস কালানি কি কারার দিয়েছে রাজে প্রধান্য। সবচেয়ে সঠিক মত বলেছে হাফিজ ইবন হাজার আসকালানি মাঝামাঝির অবস্থানটাকে তো কারিনাগুলো কি কি এক নম্বর কারিনা হচ্ছে যদি খাবরে ওয়াহেদ বুখারি এবং মুসলিম উভয় কিতাবে থাকে তো বুখারি মুসলিমে থাকা এই হাদিসটার সহি হওয়ার জন্য এই হাদিসটাতে রাবি ভুল করেনি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটা কারিনা দুই নম্বর হচ্ছে যদি ওই হাদিসের সানাদ হয় মাসাহুর কেননা মাসুর ও মহাদিস যদি মাসহুর হয় তাহলেও সেটা একটা কারিনা যে হাদিসের আবি ভুল করেনি তিন নম্বর হচ্ছে যদি হাদিসের সানাদ মাসহুরও না হয় একটাই হয় গারিবই হয় কিন্তু হাদিসের সানাদে যিনি আছেন তিনি অনেক বড় ইমাম ইমাম উম্মিনালা ইম্মা যেমন সিলসিলাত উম্মিনা জাহাব স্বর্ণ দিয়ে লিখা যাবে এরকম একটা সানাদ আপনাদেরকে শুনাই ছিলাম যে মহম্মদ বিন হাম্বাল সাফি থেকে এরকম যে সানাদটা মালিক সাফি মালিক থেকে মালিক তো এই সানাদাম আছে ইমাম আছে এত বড় বড় ইমাম একটা সানাদে আছে যদি তার একাই হয় তো একাই এক জনের সমান কোন তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে এক নম্বর বলেছি যে হাদিস যদি বোখারি মুসলিমের অন্তর্ভুক্ত হয় দুই হাদিস যদি মশহর হয় সানাদ চামশুর হয় তিন গারিবো হয় কিন্তু সানাদে যে রাবি আছে তিনি কে ইমাম বড় ইমাম এই যুগের সাথে মিলিয়ে দেখতে পারি যে এই যুগে যেমন আমি উদাহরণ যে আমাদের জামিয়া সালাফিয়ার একজন শিক্ষক তিনি আসে একটা খবর দিচ্ছে যে এই কাহিনী। তার কথা কতটা বিশ্বাস করবেন আর গ্রামের মদখর গাঞ্জাখর পাঁচ দশটা ছেলে একসাথে খবর দিচ্ছে তো ওই মধখোর গাঞ্জাখর পাঁচ দশটা ছেলে একসাথে এসে যদি বলে যে এই কাহিনী আর একজন তাকুয়াবান পরহেজগার গ্রামের সুপরিচিত আলেম এসে বলতেছে এই কাহিনী মানুষ কারটা বিশ্বাস করবে সুপরিচিত আলেমের টাই বিশ্বাস করবে এই এই কিছু উদাহরণ দিয়ে ইবন তাইমাহুল্লা বলতেছে যে ফারুক বা আদা দিন সময় অল্প সংখ্যা সত্যবাদী হওয়ার কারণে তাকান পর হওয়ার কারণে হওয়ার কারণে। কথা কি বুঝাতে পারছি আমাদের বাবা আমাদেরকে একটা খবর দিচ্ছে সেটা আমি কতটা বিশ্বাস করব আর গ্রামের পাঁচটা ফালতু ছেলে পেলে এসে একটা খবর দিচ্ছে সেটা আমি কতটা বিশ্বাস করব। তো এই জায়গায় বিনোতার বলছে আর অনেক সময় দ্বিগুণ দ্বিগুণ মানুষও জ্ঞানের ফায়দা দিতে পারে না তাদের সংবাদ যদি তাদের মধ্যে সত্যবাদিতা না থাকে তো ইমাম যদি হয় তাহলে এটা একটা কারিনা তো তিনটা কারিনা গেল তো রাজেশ কৌল এটাই যে অনেক সময় একক ব্যক্তি যদি পরহেজগার তাকোয়াবান মজবুত হয় তাহলে তার মন্তব্য কিসের ফায়ের দেয় যদি খাবরে ওয়াহেদ শাহী হয় তাহলে ইলম ইয়াকিনের ফায়দা দেয় এটা আমি বিশ্বাস করি এবং বর্তমানের যারা সালাফি আলমামা আছে শেখ নাসরুদ্দিন আলমানী রাহম সহ আরো যারা আছে তাদের এটাই বিশ্বাস যদি মজবুত হয় সত্যবাদী হয় তাহলে হাজার জন বদমাইশ বেয়াদব মৃত্যুকের চাইতে বেশি ইলমের ফায়দা দেয় এক জনের মন্তব্যই এবার আসি যে যারা ইলমে এবং ইলমে জাননি নিয়ে ইতলাফ করেছে তাদের মধ্যে আরো একটা আছে। যারা ইলমে জাননি নিয়ে ইলমেলাফ করেছে যারা ইলমে দিয়েছে বলেছে তারা সবাই বলেছে খাবর ওয়াহেদের উপর আমল করতে হবে জরুরি ভিত্তিতে কোন সুযোগ নাই আমল না করার যারা কি বলেছে যে খাবের ওয়াহেদ কিসের ফায়দা দেয় ইলমে একিনীর ফায়দা দেয় তারা বলেছে ইলে খাবের ওয়াহেদের উপর আমল করতে হবে জরুরি ভিত্তিতে কোন ছাড় নাই যে ইমে ফায়দা দিচ্ছে এখন যারা বলেছে ইলমে জন্নির ফায়দা দেয় তারা আমলের ক্ষেত্রে কি বলেছে তারা আমলের ক্ষেত্রে করেছে। কেউ বলেছে যে আমলের প্রয়োজনই নাই এরা হচ্ছে মুনকের খাবরের ওয়াহেদ এরা একদম খাবর ওয়াহেদের অস্বীকারকারী। যারা বলেছে জান্ন ফায় আমলের কোন প্রয়োজন নাই হানাফিরা এর মধ্যে সামিল নয় হানাফিরা খাবর ওয়াহেদ জন্নির ফায়দা দিলেও তারা তারা আমল সাবিত হয় এটা বলে থাকে এটা যারা খাবর ওয়াহেদকে একদম ইনকারি করেছে তাদের মধ্যে এক নম্বরে আছে মহাতাজারা আবু আলিয়াল জুব্বাই সহ আরো যারা আছে দুই নাম্বার দ্বিতীয় দল হচ্ছে তারা বলতেছে খাবর ওয়াহেদ জান্নায় দেয় এই জন্য আমরা শুধু ক্ষেত্রে আমল করব আকিদার ক্ষেত্রে আমল করব না। কেননা আকিদা সাবেদ হওয়ার জন্য কাতারি সবুত কাতারি দলিল লাগবে যেহেতু খাবর ওয়াহেদ কাটারি দলিল নয় অকাট্ট দলিল নয় সেহেতু খাবরে ওয়াহেদের উপর দিয়ে শুধু আমরা হুকুম হকামের উপর আমল করবো মাসলামের উপর আমল করব। আকিদার উপর আমল করব না এটা হলো দলের মন্তব্য তো এই মোটামুটি প্রথম কথা ছিল খাবর ওয়াহিদ কিসের ফায়দা দেয় দ্বিতীয় কথা ছিল খাবার ওয়াহিদ যে ফায়দা দেয় সেটার উপর আমল করবো না করবো না যারা ইলমি একদা দেয় বলেছে তারা বলেছে আমল করতেই হবে যারা জাননির ফায়দা দেয় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক দল বলেছে আমলের প্রয়োজন নাই তারা মুনকির মুনকির হাদিসও বলা যায় দুই নম্বর বলেছে আমল করতে হবে তবে শুধু মাস্তা মাসেলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে নয় এখন আমরা যারা বলেছে কখন আমল এটা বলতে পারতেছিনা। কিন্তু তারাও আমল করতে বলবে যেহেতু ইলমের ফায়দা দেয় এখন দ্বিতীয় যেটা অধ্যায় যে খাবরে ওয়াহেদের উপর যে আমল করতে হবে তার দলিল আদিল্লা কই তার প্রমাণ কই তো মহাদিসগঞ্জ যে প্রমাণ জমা করেছে তার মধ্যে যদি মুসলমানদের মধ্যে একটি দল একটি জামাত একটি তাইফাহ ইলম হাসিলের উদ্দেশ্যে বের হতো এবং ইলম হাসিল শেষে নিজ এলাকায় ফিরে এসে দিনের দাওয়াত দিত মানুষকে আল্লাহ সুবাহান ভয় দেখাত আল্লাহ সুহান ব্যবহার করেছে একজন ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়তালা বলছে যে মুসলমানদের দুইটি দল পরস্পরে গন্ডগোলে লিপ্ত হয় তো এই আয়াত যখন দুই ব্যক্তি পরস্পরে গন্ডগোলে লিপ্ত হবে চলবে নিজ এলাকায় এসে যেন সেই ইলমের দাওয়াত দেয় তাহলে ওই এলাকাবাসীকে ওই একজন ব্যক্তির দাওয়াত গ্রহণ করতে হবে ওই একজন ব্যক্তির কথা কি করতে হবে গ্রহণ করতে হবে দুই যেটা হাদিসের শব্দে প্রমাণ করে যে আজেদ একজন উপস্থিত ব্যক্তি যদি কোনো গ্রামে গিয়ে বলে যে বিদায় হজ্জর ভাষণে আল্লাহ রাসুল এই কথা বলেছে তাকে সেটা মানতে হবে ফালিউবাল্লি শাহিদুল গায়ে বা এই জন্য বাক্য वक््य हिसाब सेवहर इमरान आल्ला मुखमंडल के उज्जवल करो जैसे आसती से क्या একজন ব্যক্তি ব্যবহার করা হয়েছে তার মানে একজন ব্যক্তি যদি একটা হাদিস শুনে শুনে যদি মুখস্থ করে মুখস্ত করে কারোর নিকটে পৌঁছায় তাহলে ওই ব্যক্তিকে তার উপর আমল করতে হবে তো এখানে একজন ব্যক্তি এক বচন ব্যবহার করা হয়েছে खबर वाहिद पुरो इन भित्ती जन रसल बे कुरान भित्ती खबर वाहिद मूल जैगे मोहम्मद की एक, एक তো ইসলামের পুরো ইসলামের ভিত্তি খাবে ওয়াহিদের উপর এবং আল্লাহ সুতরাহ আদাত যে তিনি একজন করে রাসুল পাঠিয়েছেন একসাথে দশ পনেরো জন পাঠাননি এবং এই একজনের কথাকে বিশ্বাস করানোর জন্য তার জীবনটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে ৪০ বছরে যে মহাম্মদ সাল্লা সাল্লাম কোনোদিন মিথ্যা বলেনি তিনি আজ কি করে মিথ্যা বলতে পারেন একই দলিল ছিল অবকরের তাহলে একজনের কথাই গ্রহণযোগ্য যদি সে সত্যবাদী হয় এটাই ইসলামের আসলান নিয়ম মৌলিক নিয়ম এই দলিলটা কিন্তু মাথায় রাখতে হবে তিন নম্বর স্বয়ং রাসুল সাল্লি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় রাসুল পাঠিয়েছে পাঠিয়েছে একজন করে বিভিন্ন জায়গায় আমির পাঠিয়েছে একজন করে ইমানে পাঠিয়েছে একজনকে কোথাও আলী রাজিয়া তালাহ পাঠিয়েছে একাই মহাজ জাবালকে পাঠিয়েছে একাই দিনের দাওয়াত দেওয়ার জন্য মহাজ বিন জওয়ালের প্রসিদ্ধ হাদিস যে দাওয়াত কালেমার দাওয়াত দিবে একজন তো পুরো ইয়ামানবাসীকে একজন মহাজ বিন জবাল রাজিয়াল কথা শুনতে তারা বাধ্য এরকম বাদশাহ বড় বড় বাদশাহ নিকটে চিঠি পাঠিয়েছে একজন তো রাসুল সাল আলি ওয়া সার্বিক জীবনের আমল ও প্রমাণ করে যে রাসুলাম খাবরে ওয়াহেদকে হুজাত মনে করতেন তারপরের দলিল হচ্ছে যে রাসুল সুল্লামের যে এই এখন যে দলিলটা বলবো এটা ইমাম বোখারের রাহম নিজেই হাদিস থেকে দলিল নিয়েছে যে রাসুল সুলসলাম বলতে ইন্না বি যখন বেলাল আজান দেয় তখন তোমরা খাও আর যখন উমে মাকতুম আজান দেয় তখন তোমরা খাওয়া ছেড়ে দাও রমজান মাস এখনকার সংশ্লিষ্ট হাদিস তো বেলালের একার জ্ঞান একার আজান দেওয়া একার জ্ঞান যে এখন সাহারির সময় হয়ে গেছে পুরো মুদিনাবাসীর জন্য যথেষ্ট বেলাল আজান দিয়েছে তোমরা এখন খাও ওখানে জন মিলে বলতেছে না যে সময় হয়ে গেছে একজন বলতেছে যে এখন সাহারির সময় হয়ে গেছে সেই একজনের কথায় রাসুলাম কি করতে বলছেন তেমনই ভাবে আরো ব্যাপক করি আমরা একজনের একজনই আজান দেয় এবং সেটা আমরা বিশ্বাস করি ইফতার করি সালাতে যাই সাহারি করি তুই সবকিছুই খাবের ওয়াহেদের উপর ভিত্তি করে তারপরের দলিল হচ্ছে স্বয়ং সাহাবায়কেরাম খাবের ওয়াহেদের উপর আমল করতেন তার প্রমাণ পাওয়া যায় তাহবির যেদিন হলো সেই দিন একজন খবর দিয়েছিলাম বললো মদের নদী প্রবাহিত হয়ে গেলো মদিনাতে একজনের সংবাদের উপর ভিত্তি করে তারা মদ পরিত্যাগ করেছিলেন যে মদ হারাম করা হয়েছে তারপরের কথা হচ্ছে সহিব প্রথম দিকে যে হাদিস আছে যৌমুর রাজ আরেকজন আনসারি প্রতিদিন পালাক্রমে রাসুলের দার্সে যেতেন তো একজন যেদিন অনুপস্থিত থাকতো কি কি আলোচনা হয়েছে তিন নম্বর কথা হচ্ছে পরপরবর্তী দলিল হচ্ছে যে রাসুল সাল্লি এর চাইতেও বড় ব্যাপারে রেলাল চাঁদ দেখা গেছে কিনা একজনের কথা কি গ্রহণ করেছে একজন যদি মুসলমান সত্যবাদী এসে বলেছে যে হ্যাঁ আমরা চাঁদ দেখেছি আমি চাঁদ দেখেছি তাহলে তার কথা গ্রহণ করার নজির যুগেও যুগেও আছে আছে এই জাতীয় অনেক দলিল আদিল্লা পেশ করার পর মহাদিসগণ বলছেন বাক্যটা কিন্তু খুব মজার তাওয়া তার আমালু বেখাবারিল তাওয়া তার আমালু বেগাইল মোতা বাক্যটার অর্থ কে না না কথাটা বুঝলেন তাওয়া থার আল আম আলু বেগাই রিল মোতাবাতির বাক্যের অর্থ হচ্ছে যে ঘটনা খাবে ওয়াহেদের উপর আমল করার এত বেশি এত বেশি ঘটনা যে খাবরে ওয়াহেদের উপর যে আমল করতে হবে এটা মোতাবাতের এই যে এতগুলো যে ঘটনা বললাম এগুলো সবই তো খাবরে ওয়াহেদের উপর আমল করার ঘটনা তো শাব্দিক অর্থ হচ্ছে গায়ের মোতাবাতের উপর যে আমল করতে হবে এটা মোতাবাতের ভাবে প্রমাণিত মোতাবাতের মানাবি মোতাবাতের লাফজিনা কথা কি বোঝা গেছে এবার যে গায়ের মোতাবাতের মানে খাবরে আহাদের উপর যে আমল করতে হবে এটা মোতাবাতের ভাবে প্রমাণিত এতগুলো দলিল দিলাম এরকম আরো হাজারো দলিল আছে তো এটা মোতাবাতের মানাবি বলা হয় এটাকে যে খাবের ওয়াহে করতে হবে ওয়াহে এখানে অনেকই দলিল পেশ করে ওই হাদিস দিয়ে যে হাদিস প্রসিদ্ধ হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সারাম ফিরে দিলেন আর জুল ইয়াদাইন বললো যে আপনি সালাত কি কম করা হয়েছে সালাদ আপনি কম করেছেন তখন রাসুল না করে আবার না তাদের সবচেয়ে কথা কেন বিশ্বাস করলেন না অথচ তিনি একজন ছিলেন তেমনি আবু বকর রাজি আল্লাহ তালোয়ার অমর রাজি আল্লাহ তাল ক্ষেত্রে বলা হয় যে দাদি এক ষষ্ঠাংশ পাবে ওই হাদিসেও আক রাজি আল্লাহ একজনের কথা মানেন নি একজন সাক্ষী চেয়েছেন উমর রাজি আল্লাহ ক্ষেত্রে বলা হয় যে তিনি একজনের খবর মানেন আর একজন সাক্ষী চেয়েছেন তো এই রকম কয়েকটা দলিল যারা খাবরে ওয়াহেদ মানতে চায় না তাদের মৌলিক দলিল অন্তর্ভুক্ত এইগুলোর প্রায় সবগুলোরই জবাব এখন যেগুলো বললাম আমরা হাদিস মানতে বাধ্য হয়ে দেওয়া আছে তো তার মধ্যে এই মুহূর্তে আমার মাথায় যতটুকু আসছে তবে আমরা হাদিস মানতে বাধ্য হয়ে ভালো করে দেওয়া আছে মানে এখন তো এই জবাবগুলো সেইভাবে দেখে আসিনি তার মধ্যে সাথে যে ঘটনা ঘটলো হচ্ছে এখানে ওই ব্যক্তি জুল ইয়াদাইন রাজি আল্লাহ আনহু রাসুলের নিজের কাজ বিষয়ে সংবাদ দিচ্ছিল আর নিজের কাজ বিষয়ে মানুষ বেশি জানে যে আমি সালাতে কম করেছি না বেশি করেছি এটা আমি ভালো জানি জুলিয়দাই রাজে এই করেছে তাহলে কি করে বিশ্বাস করবে কেন ওটা তো আর নিজের আমল উনি তো ভালো জানেন তার আমল বিষয়ে তো উনার বিশ্বাস হচ্ছে না উনি এটাই বুঝেছেন যে আমি চার রাখাতে পড়েছি দুই রাখাত পড়িনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না তাহলে কিভাবে তার কথা বিশ্বাস করবে কথা মনে বুঝাতে যেহেতু রাসুল স্লামের নিজের আমল বিষয়ে সংবাদ দিচ্ছে সেহেতু তিনি আর একজনের কথা কি করে বিশ্বাস করবেন যে তিনি দুই রাকাত পড়েছেন যদি অন্যের বিষয়ে হতো তাহলে তখন তিনি সেটা গ্রহণ করতেন আর আবু বকুর ওমর রাজি আল্লাহ বিষয়ে যেটা কথা সেটা হচ্ছে যে তাদের পক্ষ থেকে এরকম শত উদাহরণ আছে যে উদাহরণ গুলোতে তারা খাবের ওয়াহেদের উপর আমল করেছে নির্ধারণ করলেন যে মাজুসি যারা অগ্নি তাদের হবে হবে না এটা তিনি না। যখন খাবের ওয়াহেদ আসলে একজন সাহাবি বর্ণনা করলো মাত্র যে হ্যাঁ রাসুসলাম ওই আহলে কিতাবদের সাথে মাজুসিদের থেকেও জিজিয়া নিতে বলেছেন তিনি জারি করে দিলেন যখন আসলো যে পাঁচটা আঙ্গুল সমান কিনা পাঁচটা আঙ্গুলের দিয়াত বরাবর কিনা তিনি বরাবর মানতেন না উমরাজ যখন একজন সাহাবি হাদিস বর্ণনা করে দিল যে হ্যাঁ পাঁচটা আঙ্গুলের দিয়ত বরাবর নয় না পাঁচটা আঙ্গুলের দিয়ত বরাবর এটা যখন একজন সাহাবি হাদিস বর্ণনা করে দিল খাবর ওয়াহেদ তিনি মানে নিলেন উমর এরকম বহু উদাহরণ কিতাবুর রিসালা ইমাম শাহি তার কিতাবুর রিসালা যেটা উসুল হাদিস এবং উসুল ফেখের প্রথম সর্বপ্রথম গ্রন্থ উসিলে হাদিসের উসুল এ শেখেরও সর্বপ্রথম গ্রন্থ রিসালা সেখানে খাবরে ওয়াহেদ যে হুজত একজন ব্যক্তি আসছে মনাজার আলোচনার মধ্যে এবং আরো দলিল আলার মধ্যে তিনি এনেছেন যে কোন কোন জায়গায় উমর রাজা রাজি তালান খাবর ওয়াহেদের আমল করেছে তো সার্বিকভাবে এটাই যেটা বললাম যে তাওয়া তালাল আম আলু খাবরে ওয়াহেদের উপর যে আমল করতে হবে এটা মোতাবাতের মানাবী ভাবে প্রমাণিত তারপরে এখন মোটামুটি খাবের ওয়াহেদের আলোচনার এখানেই বলবো না একদম দার্সের শেষে বলি একদম দার্সের শেষে এখন আমাদের আজকের দ্বিতীয় আলোচনা হচ্ছে আমরা সিলেবাস অনুযায়ী আলোচনা করতেছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে তো সিলেবাস কিছুটা এদিক উদিক হয়ে আছে আজকের আলোচনাটা তাদিবুর রাবির প্রথম খণ্ডে পাওয়া যাবে কারণ প্রথম খণ্ড যদি না নিয়ে এসে থাকি আর যদি এক খন্ডার বিষয় হচ্ছে মারফোর আলোচনার বিষয় কি মারফোর অধ্যায় হচ্ছে আন্না সাবের বা আন্না সাদেশ আন্না সাদেশ ষষ্ঠ অধ্যায় এখানে আর একটা কথা বলিনি যে আমি আমার দার্স শোনার আগে যদি আপনার একবার তাদ্রিবুর রাবি পড়েন যে বিষয়ে আলোচনা হবে আর দার্স শোনার পরে যদি তাদ্রিবুর রাবি পড়েন তো যে বাক্যগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল তাদের রাবি ওগুলো সব বোঝা যাবে কেননা আলোচনার মূল অংশ তাদরিবুর রাবি থেকেই নেওয়া তাদের রাবিতে যা আছে তার সবই বলা হবে একটাও বাদ দেওয়া হবে না যেগুলো অতিরিক্ত সেগুলো বাহির থেকে কিন্তু তাদ্রিবুর রাবি থেকে কিছু কম করা হবে না এই জন্য তাদ্রিবুর রাবি দার্সে আসার আগে একবার পড়ে আসলে আর দার্স দেওয়ার পরে আবার সাথে সাথে তাদ্রিবুর আবি পড়লে বুঝতে সহজ হয় যে কি বলতেছি তো মারফুয়ের এই অধ্যায়টা আচ্ছা পড়ার দরকার নাই কেন এখন পড়তে গেলে সময় নষ্ট হবে অল্প একটাই পৃষ্ঠে মাত্র তো আমরা বইয়েই দেখি বইয়ের সঙ্গে বলা হচ্ছে ওয়াহিদ মারফুর হচ্ছে সেটা যার দিকে এই সঙ্গেটা হচ্ছে ইমাম ইবিনালের সঙ্গে এটা কার সঙ্গে ইবিনালের সঙ্গে কেন তাদাবি আসল সালাহ থেকে ইবিনাল্লাহ থেকে মুক্তাচার মুক্তাচার থেকে ব্যাখ্যা तो संगठन सलाह रही संगे प्रत्येक कथा अल्लाह रसुलर दिखात करब्ध हम इजाफा सम्पृक्त इब्न सलाह रही मनोजगुखी इब्नू सलाह रही बीमा नबी सला দুনিয়াতে যা আছে যে কথা আল্লাহ রাসুলের দিকে নিটাই মারফু চাহ হোক চাহিফ হোক কথা কি বোঝা গেল দ্বিতীয় কথা এই সঙ্গে থেকে যে প্রত্যেক যেটা আল্লাহ রাসুলের দিকে নিঃস্বত করা হবে এখানে বলা হয়নি যে কে নিধ করল আমি যদি বলি যে রাসুল সাল্লাম বলেছে আমার এই কথা বলাটাও মারফু হাদিস কথা কি বুঝাতে পেরেছি এই সঙ্গে বলা হয়নি যে কে করল নিই যদি বলে যে রাসুল সাল্লাম বলেছেন তাবের মুরসাল মারফু হাদিস কথা বুঝতে গেছে এখন দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে বাগদাদের সংজা এটা লিখতে পারেন বা মনে রাখতে পারেন সেটে যেখানে সাহাবি সংবাদ দেয় রাসুলের কোনো কথা বা কাজ বিষয়ে তা সঙ্গে কি লেখা শেষ যারা লিখছ আচ্ছা ওখানে আছে ও হ্যাঁ তিনি নির্দিষ্ট করেছেন আমি যদি বলি রাসুল হাসলাম বলেছে আমার এটা মারফু বলে গণ্য হবে না তেই যদি বলে যে রাসুল হাসলাম বলেছেন তো মারফু বলে গণ্য হবে না এই পরের বাক্যে লেখা আছে ফাখ রাজা বিদা মুরসাল সাহাবি বলার মাধ্যমে মুরসালকে বের করে দিয়েছে মারফু থেকে क्यों मुरसाले तबीसालागद निकटे इंगेर हाफिज इब्न हजार असकाल संगे हाफिज इब्न हजार असकालानी बोलते हुआ नबी सल्लम এটা বলার মাধ্যমে হাফিজ হাজার আসকালানি রাহেমুল্লাহ এটা বলতে চাচ্ছেন যে এখানে এমনি দুটো জিনিস বুঝাতে চেয়েছে হাফিজ উব্দ আসকালানি সেটা হচ্ছে সাহাবির হতে হবে এটা জরুরি নয় বরং যে কেউই বলুক না কেন যে রাসুল সাল্লাসাল্লাম বলেছে সেটা মারফু বলে গণ্য হবে দুই নাম্বার শুধু মারফু যে রাসুলের কওল হতে হবে তা নয় বরং রাসুলের কাজও যদি কেউ বর্ণনা করে তাহলে সেটাও মারফু রাসুলের মৌনসম্মতিও যদি কেউ বর্ণনা করে তাহলে সেটাও মারফু বলে গণ্য হবে মিন কওলিন আও ফেলিন আও তাকরেরিন এখন হাফিজ ইবন হাজার আসকালী রাহমালি রাহমাল জবাব দিচ্ছেন যে তিনি যে সাহাবি শব্দটা বৃদ্ধি করেছে তো হাফিজ ইবন আসকালানী রহমাল বলতেছে লাউদাকি সাহাবি শব্দ বৃদ্ধি করলেও তিনি তাকঈদ মানে সাহাবিকেই বলতে হবে এটা উদ্দেশ্য করেননি তিনি খারাজা মখারাজা আলি ংশ মারফু হাদিস সাহাবিদের বলা এই জন্য অটোমেটিক তিনি কি বলে দিয়েছেন সাহাবি বলে দিয়েছেন কিন্তু এটা বাধ্যতা করেননি যেহেতু অধিকাংশ মারফু সাহাবিদের অটোমেটিক চলে এসেছে এই জায়গাতে এই বই থেকে আমরা কিছু দেখব বই ভুল করে অন্যটা নিয়ে আসছি কিনা তাই ভাবতেছি তিনশো হ্যাঁ এটা হচ্ছে এই বই এর আগে আনা হয়নি এটা আজকে বইটার সাথে একটু পরিচিত করে দি তাদের জন্য কিন্তু অপ্রসিদ্ধ বই যেটা আমরা বলছিলাম যে ইবনুল সালাহের মোকাদ্দা ইবনুল সালাহ কে কবিতা আকারে লিখেছে হাফেজ রাকি সেই কবিতার ব্যাখ্যা হাফিজ ইরাকি নিজে করেছে যে বইটা কালকে নিয়ে আসছিলাম है कि के बोल दे, बोले इधर जगह तुम झमेला हाँ भाई এই বইটা হচ্ছে যেটার ব্যাখ্যা করেছে হচ্ছে ইমাম বেকাআ নাম কি ইমাম বেকআই তো এটা ওনার নিজস্ব ব্যাখ্যা নয় বইটার গুরুত্ব কেন বেশি আলফিয়াতুল ইরাকি হাফিজ ইবন হাজার নিজ দার্সে পড়াতেন যেমন এখানে আমি তাদ্রিবুর রাবি পড়াচ্ছি ঠিক তেমন হাফিজ ইবন হাজার আসকালানি নিজ দার্সে কি পড়াতেন আলফিয়াতুল ইরা পড়াতেন যেটা কবিতা আকারে লেখা তো ওই দার্সের ছাত্র ছিল বেকাই ইবনু হাজার আসকালানি যা পড়াতো লেখার তিনিকলনী হচ্ছে নকাতাল মূল কথাগুলো হাফিজ ইবন হাজার আসকালানির লিখেছে তার ছাত্র দার্সের কথাগুলো নকল করেছে তো গ্রন্থটার মূল্য কেন বেশি কেননা দার্সটা হাফিজ ইবন হাজার আসকালানির এই জন্য গ্রন্থটার মূল্য বেশি বলবেন এমন সুন্দর করে এমন ভাষায় বলা আছে এই বিষয়ে আলোচনা শুরু করার আগে ইবনু হাজার পাওয়া যাবে না কিন্তু এখানে পাওয়া যাবে তার ছাত্র নকল করতেছে এই জন্য গুরুত্বপূর্ণ কে বলতেছে ইবনু হাজার আসকালানি যে এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই যে এখন যে আলোচনাগুলো করব। যে প্রকারগুলো গুলো আলোচনা করব এগুলো সবই হয় সানাদের উপর হুকুম সানাদের সিফাত সানাদের গুণ অথবা মাতানের গুণ অথবা তাদের দুইটার যেকোনো একটার উপর হুকুম আরোপ করা হবে এবার উদাহরণ দিচ্ছে সানাদের গুণ যেমন মোহ্লাক সানাদের গুণ যেমন মুন কাতের মহআলার মানে কি সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকে মুন মানে সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকে এটা কিসের গুণ সানাদের গুণ অথবা মাতানের গুণ যেমন মারফু মারফুর সাথে সানাদের কোন আলোচনা নাই কথাটা কার রাসুল সাহায্য না মারফুর সঙ্গে কথাটা কারুল সাহায্যের তো মারফু তো মারফুর আলোচনা কার সাথে সম্পৃক্ত মাথানের সাথে সম্পৃক্ত সানাদের সাথে আর কোন সম্পর্ক নাই মাউকুফ কথাটা কার সাহাবীর মাউকুফ মাকতু কথাটা কার তাহবির মাকতু তাহলে এগুলো সবই কিসের গুণ মাতানের গুণ না হয় মাতানের গুণ অথবা সানাদ মাতান উভয়ের উপর হুকুম শাহি হাসান তারপরে এখন ইবিনী বলতেছে كأن يقال منقطع مثلا لم ينظر الى الحديث اصلا بل طاره يكون صحيحا وطاره يكون حسنا وطاره يكون ضعيفا जखون আমরা কোন সনদের ক্ষেত্রে বলি যে সনদ মুনকাতিع لم ينظر الى الحديث اصلا তখন হাদিসের মাতান দেখা হয় না শুধু সনদের উপর হুকুম আরোপ করলাম হতে পারে অন্য মিলে হাসান কিন্তু আমরা দেখি না হাদিসের মাতানের দিকে আমরা দেখি না যখন মনকাতে বলি তখন উদ্দেশ্যে কি হয় সানাদের উপর হুকুম দেখে উনি বলতেছেন যে লাম হাদিস আসলান এটা শুধু সানাদের উপর হুকুম লাগানো হচ্ছে হাদিসের মাতানের উপরে নয় তো এটা যেন কেউ ভুল না বুঝে দুই নম্বর ওয়দা ওয়াসাফনাল মাতান যখন আমরা মাতানকে মাতানের উপর কোন গুণ আরোপ করি যেটা মারফু মহকুফ এরকম যেন কোন আরোপ করি কাহ মারফু যেমন বলা হয় যে হাদিস্টা মারফুর লাম ইলা সানাদে তখন সানাদের দিকে দেখা হয় না হতে পারে সানাদা মরদাল হতে পারে সানাদটা মুতাসিল এটার সাথে আমাদের সম্পর্ক নাই যখন আমরা মারফু বলি তখন তখন শুধু আমরা কি দেখি মাতান দেখি তাতে সানাদ যা হয় হোক যেমন সানাদ মুরসাল তাবি বলেছে ওটা আমরা দেখতে যাই না কথা আল্লাহ রাসুলের মারফু শেষ তারপর উনি বলতেছেন যে উনার নিজের উজিফার ব্যাখ্যা করতেছেন যে সাি আমি তাবি আমি যে আল্লাহ রাসুলের দিকে সম্পৃক্ত করা হয়েছে সম্পৃক্ত কে করলো এটা দেখার বিষয় না চাহ সাহাবি করুক চাহে তাবি করুক চাহে আজকের যুগের কেউ বলুক তো উপর নাম কি হবে যে নাম হবে আচ্ছা এটা এখন অন্য আলোচনা আসলো সে আলোচনা আমরা এখান থেকে পরে পড়বো তো এটা বলে নিতে চাচ্ছিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে মারফুর বিষয়ে আসল সঠিক মন্তব্য কি আশা করি স্পষ্ট হয়ে গেছে সারমর্ম এটাই যে কথা আল্লাহ রাসুলের সেটা মারফু এখন কথা হচ্ছে দুই প্রকার করবো এক নম্বর হচ্ছে মারফু সারিহ আর একটা হচ্ছে মারফু হুকমান স্পষ্ট মারফু আর একটা হচ্ছে হুকমান মারফু স্পষ্ট মারফু কোনগুলোকে বলা হয় হাদিসে স্পষ্ট বলা হচ্ছে রাসুল সাল আসালাম এই কথা বলেছে বর্ণনা করেছে রসুল্লাম এই কথা বলেছেন অথবা বলছে ফাআল তো তিন নবীসাল্লাম আল্লাহ উপস্থিতিতে কাজ করেছি অথবা বলছে আল্লাহ রাসুল্লের উপস্থিতিতে অমুক এই কাজ করেছে এগুলো সবই হচ্ছে স্পষ্ট মারফত সেটা যেই বলুক স্পষ্ট মারফো আর আর একটা হচ্ছে হুকুমান মারফো যেগুলোতে এই জাতীয় কথা নেই হুকুমান হুকমান হয় তখনই যেমন সাহাবি কোন একটা কথা বলতেছে যেটা কিন্তু আসলান মাওকুফ আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল একটা হাদিস শোনাচ্ছে হাদিসের মধ্যে উনি এটা বলছেন না যে রাসুস আসলাম বলেছেন তো এটা আসলান এটার উপর হুকুম কি মাওকুফ কিন্তু কখনো কখনো সাহাবিদের এই কথাগুলো হুকমান কি হয় হয়। হয় হয়। হয় কখন দুই তিনটা শর্তে এক নাম্বার হচ্ছে যদি কথাটা এমন যেটা ইসতেহাদ করে বলা যাবে না এমন কথা যেটা ইস্তেহাত করে বলছে যে জান্নাতে এই এই জিনিস আছে এটি কি ইসতেহাদ করে বলার জিনিস ইস্তাহ করে বলার জিনিস না তো সাহাবি এমন কথা বলতেছে বলছেন না যে আল্লাহ রাসুল বলছেন কিন্তু এমন কথা যে কথাটা গবেষণা করে জানার কোনো উপায় নাই দুই নাম্বার এমন সাহাবি যিনি ইসরায়েলি রেওয়ায় গ্রহণ করেন না এমন সাহাবি বলতেছে যিনি কি করেন না ইসরায়েলি রেওয়ায়ত গ্রহণ করেন না তিন নম্বর লায়ত আল্লাহ কবি হাদিসিন কথাটার সম্পর্ক হাদিসের কোনো বাক্যের ব্যাখ্যার সাথেও নাই কোনো গরিব অপরিচিত শব্দের অর্থ বলে দেওয়ার সাথেও নাই এরকম কোনো কথা নাই যে হাদিসের কোনো কঠিন শব্দের অর্থ বলে দিচ্ছে কোন হাদিসের ব্যাখ্যা করে দিচ্ছে এরকম না নিজের ইসতেহাদ থেকেও নয় ইসরায়েলি রেবায়ত গ্রহণ করেন না হাদিসের কোনো হুকমান মারফু কেন আল্লাহ রাসুল ছাড়া এটা জানার বলার কোন উপায় সাহাবির নাই সুতরাং এটা হুকমান মারফু তো তিনটা শর্ত আবার আমরা শুনি এক ইসতেহাদের কোনো অবকাশ নাই ওই কথার মধ্যে ইজতেহাদ গবেষণা করে বলা যাবে না যে আদম আলাহ সালাতাম এই এই করেছেন অতীতকালে ঘটে গেছে জান্নাত জাহান্ন গ্রহণ করে না ইসরায়েলি রিবায়ত গ্রহণ করলে বলতাম যে এটা তাদের কথা থেকে আসছে তো সাহাবি ইসরায়েলি রিবায়ত গ্রহণ করে না তিন নাম্বার এটা কোনো কঠিন শব্দের ব্যাখ্যাও নয় তাহলে কি হতে পারে রাসুল সাসলাম ছাড়া কেউ এটা বলে নি তো এটাকে আমরা কি বলবো হুকমান মারফর বলবো এই জাতীয় কথাকে হুকমান মারফু বলেছে হাফেজ ইরাকি হাফেজ আসকালানি ইবন আবদুলবার সহ অধিকাংশ মহাদ্রিস আর যারা বিরোধিতা করেছে তাদের মধ্যে একজন মহাদ্দ নাম বলে ইমামা করেছেন তবে অধিকাংশ মহাদ্দেশের মত এটি যেগুলো হুকমান মারফু এবার আমরা আসি যে আহ হুকমান যেগুলো মারফু হবে সেগুলোর ক্ষেত্রে আরো আলোচনা যে সাহাবিরা যদি বলে যে কুন্না যুগে সাহাবিরা যদি বলে কানা সাহাবাত বলতেছে সাহাবিরা রাসুলের যুগে এই কাজ করতেন বা সাহাবিরা বলে যে ফি রসানিক হায়াতিন্ন এই কাজ করা আমরা রাসুলের যুগে সমস্যা মনে করিনি কানুয়া ফলোনা ইয়াকুনা তারা বলতেনের জীবন দশায় মন্তব্য যদিও এই এখন যেগুলো বললাম এগুলো নিয়ে একটি ইখতলাফ আছে এখন কি কি বললাম কুন না আমরা করতাম আমরা বলতাম সাহাবিরা করতো সাহাবিরা বলতো আমরা এটাকে খারাপ মনে করতাম না জায়জ মনে করতাম রাসুলের যুগে এই জাতীয় কথাকে হুকমান মারফু বলা হয়েছে এটা নিয়ে হালকা ইত্তলাফ আছে কিন্তু রাজে কল এটাই যেগুলো হুকুমান মারফু তারপরে হুকমান মারফুর মারফু একটা আরো একটা বিষয় তাবি যদি বলে থেকে রেওয়ায়ত করার সময় তাবি সাইদ ইবনুল মুসাহিব বলতেছে আনি হতু তারপরে বলতেছে আবু হোরারে হাদিস কাতেন ইয়ার ফারু অথবা লাস্টে যোগ করতেছে তাহলে হুকমান মারফির হুকুম দিবে এটা অধিকাংশ মহাদ্দেশের মত এই জায়গাতে আর কথা বলে নিয়েছে অনেক মহাদ্দেশ যে যদি তাবির ক্ষেত্রে কথা বলা হয় আগের কথাটা কি ছিল আগের কথাটা ছিল তাবি সাহাবির ব্যাপারে বলতেছে যে সাহাবি এটা মারফো করতেন সাহাবি এটা বর্ণনা করতেন তাহলে এটা আমরা হুকমান মারফো আর এটা তাবে তাবি তাবির ক্ষেত্রে বলতেছে যে তিনি এটা মারফু করতেন তিনি এটা রেওয়ায়ত করতেন তিনি এটা বর্ণনা করতেন তাহলে এটা হবো মুরসাল মারফু ঠিকই কিন্তু কি হবে মুরসাল হ্যাঁ কেননা মুরসাল কিন্তু সবসময় আল্লাহ রাসুলের কওল হয় তাবি যখন বলে রাসুল বলেছে তখনই তো মুরসাল হয় আর যে কথায় আল্লাহ রাসুলের দিকে নিষ্পত করা হবে সেটাই মারফু কথা কি গেছে তারপরে এখানে আরো একটা কথা এই क्षेत्री जो सहबिर क्षेत्र बोला जैग बला हैर फाहू मुरसल जो अल्लाहर रसुलर जैग बला है हादीे कदी एक्ट आलोचना সাহাবি যদি বলে মিনাতে আমরা গণ্য করবো এটাই অধিকাংশ মন্তব্য আর একদল বলেছে না এটা মারফু হিসেবে গণ্য করব না যারা বলেছে মারফু হিসেবে গণ্য করব না তাদের দলিল হচ্ছে তাদের মধ্যে আবরাস সাইরাফি আছে রাজি আছে ইবনু হাযাম আছে তারা হবে কেন তারা বলছে اذا كان مرفوعا فليماذا قال قول رسول الله যদি মারফু হয় তাহলে ক্বাল রাসূলুল্লাহ কেন বলেনি কেন बोलते গেল মিনা সুন্নতে কাজা মিনা সুন্নতে কাজা বলেছে মানে ইমাম রাযী আবু বকরের সাইরাফি আর অধিকাংশরাই বলেছে এটা মারফু তাদের হচ্ছে আব্দুল্লা বিন অমর সাথে হজ করতেছিল তখন একটা আলোচনাতে আবদুল্লাহিনের রাবি কে জিজ্ঞেস করতেছে যে সুননাথ মানে কি এটা আল্লাহ রাসুল করতেন আবদুল্লাহ বিন অমরাল এটাই সুননাথ তার মানে আল্লাহ সাল্লাম করতেন তখন সালেম বলতেছে ওয়াহনা সুন ইল্লা সুন তারা কি সুন্নত শব্দটা আল্লাহর ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করেন কোন সময় করেননি এটা সালেন জবাব দিচ্ছে যে তারা ছাড়া আল্লাহ রাসুল না করলে কে করবে তাহলে এইটা হচ্ছে তাদের দলিল এবং স্পষ্ট দলিল যে যখনই সাহাবিরা বলবে যে মেনা সুননাতি কাজা তখন ওটা মারফু আন ধরে নেওয়া হবে যেমন আব্দুল্লা বিন আব্বাস বলছে জানাজার সালাতে সুরা ফাতেহা পড়া সুননাত জানাজার সালাতে যে আমরা সুরাফাতে পড়ি এর জন্য কিন্তু সারাহাতান বলেছেন যে তোমরা জানাজায় সুরফাতে পড়ো এরকম কোন হাদিস নাই হাদিস কি আব্দুল আব্বাস বলছে সুন্নাত। তখন এই উসুল থেকে এই মূলনীতি থেকে দলিল নেওয়া হয় যে সাহাবিরা সুননাথ শব্দটা আল্লাহ রাসুলের সুননাথ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করেননি সুতরাং এটা হুকমান মারফু কি মারফু হুকমান মারফু যদিও সারাহাতান মারফু নয় তারপরে আলোচনা হচ্ছে যে সাহাবিয়া যদি বলে উমির না বিকাজা বিকাজা আমরা আদিষ্ট হয়েছি এটা করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এটা করতে যেমন উম্মে আতিয়া বলতেছে যে আল্লাহ আল্লাহ না মানে সাল্লাহাম উনি তো ওখানে আল্লাহাম বলেননি উম্মে আতিয়া কি বলতেছে যে আমরা আদিষ্ট হয়েছি যেন আমরা ঈদগাহে যাই আমাদের হায়জা মহিলারা নরমাল মহিলারা সবাই যেন ঈদগাহে যায় এটা করতে আমরা কি হয়েছি আদিষ্ট হয়েছি তাহলে কে আদেশ করলো যদি সাহাবি বলে আমরা আদিষ্ট হয়েছি তো এর তারিখটা মারফু ধরা হবে এটা কি রাসুলের আদেশ ধরা হবে না ধরা হবে না অধিকাংশ মহাদেশের মত হচ্ছে এটা মারফো ধরা হবে যতক্ষণ না তারা যতক্ষণ না তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে কে নির্দেশ দিয়েছে ততক্ষণ কি ধরা হবে মারফু ধরা হবে যদি নির্দিষ্ট করে দেয় যে আমাদেরকে ওমর রাজা তালা নির্দেশ দিয়েছেন যে তোমরা সবাই ঈদগাহে যাও তাহলে এটাকে আর মারফু ধরা হবে না কিন্তু যতক্ষণ নির্দিষ্ট না করতেছে আদিষ্ট হয়েছি ততক্ষণ আচ্ছা আগে আর মানে এটার ভিতরে যে মতভেদ আছে সেটা বলিনি একদল মহাদ্দেশ বলতেছে অধিকাংশ মহাদেশ বলছে মারফু আর কেউ কেউ বলছে এটা মারফু ধরা হবে না তাদের মধ্যে আছে আবু বকরাল ইসমাইলি কেন ধরা হবে না তার দলিল হচ্ছে যে এটা খোলাফায় রাশি নির্দেশ দিতে পারে এটা অন্য কেও নির্দেশ দিতে পারে তাহলে আমরা যতক্ষণ জানতে না পারছি যে কে আদেশ দিচ্ছে ততক্ষণ এটা কেন আমরা আদেশ হিসেবে আদেশ হিসেবে ধরবো এটা কার দলিল যারা বলে যে এটা মারফু হিসেবে ধরা হবে না তাদের দলিল আর যারা বলতেছেন অধিকাংশ মহাদেশ এবং যেটাই সঠিক মন্তব্য যে মারফু হিসেবে ধরা হবে তাদের দলিল হচ্ছে যে যে নির্দেশটা দেওয়া হচ্ছে এই নির্দেশটা কোনো দুনিয়াবী নির্দেশ নয় যে তুমি মসজিদ থেকে যাও যে এখন আওয়াজ হচ্ছে এটা বন্ধ করো একটা দুনিয়াবী নির্দেশ যে নির্দেশটা দেওয়া হচ্ছে সেটা সারের নির্দেশ যে তোমাদেরকে ঈদের গায়ে সালা তাদাই করতে যেতে হবে এটা কি নির্দেশ সারাই নির্দেশ আর সারের এই নির্দেশ চারটা জায়গা থেকে আসে হয় কোরআন থেকে না হয় হাদিস থেকে না হয় ইজমা থেকে না হয় পেয়াজ থেকে মানুষের দাবি অনুযায়ী এই চারটা জায়গা থেকে কি আসে সারেরই নির্দেশ আসে যদি এই নির্দেশটা কোরআন থেকে আসা হতো তো কোরআন তো সবার সামনে স্পষ্ট যে নির্দেশ উম আতিয়া বলছে আমরা আদিষ্ট হয়েছি যদি এটা কোরআন থেকে আসা হতো তো কোরআন তো সবার সামনেই আছে কোরআনের মধ্যে আছে কিনা এটা খুঁজে দেখো দুই নাম্বার যদি এটা ইজমা থেকে আসা হতো তো যারা বল যে বলতেছে আদিষ্ট হয়েছে সেই তো আহলুল ইজমা ইজমা কারা করবে সাহাবিরা ইজমা করবে তো সে আবার নিজেকে কি করে আদেশ দেয় কথা মনে হয় বুঝাতে পারেন আবদুল্লাবিন আব্বাস যদি বলে আমরা আদিষ্ট হয়েছি তো যদি ইজমা থেকে আসা হয়ে আদেশটা তো আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহিন ওমর তারাই তো ওরা যারা ইজমা করবে ইজমার সবচেয়ে যোগ্য ব্যক্তি সাহাবিরাই তো নিজেরাই নিজেদেরকে কি করে আদেশ দিতে পারে আসা নয় দুই নম্বর হচ্ছে এমন কথা যার মধ্যে কেয়াস বা ইস্তেহাদের কোনো গুঞ্জায়শ কোন জায়গা নাই সরাসরি সরাসরি হুকুম কেয়াসের কোন অবকাশ ওই জায়গাতে নাই তো তাহলে কি বাকি থাকলো শুধু হাদিস বাকি থাকলো যেই নির্দেশটা থেকে আসছে হাদিস থেকে আসছে যদি হাদিস থেকে আসে তাহলে সেটা কার পক্ষ থেকে আসছে রাসুলের পক্ষ থেকে আসছে না হয়েছে বা আমরা এটা করতে আদিষ্ট হয়েছে তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য মারফু উদ্দেশ্য রাসুলামের নির্দেশ উদ্দেশ্য এই জায়গায় আরো একটা মন্তব্য আমরা তো মারফু আলোচনায় চলতেছে যে সাহাবিদের তাফসির কখন মারফু বলে গণ্য হবে এইগুলোতে গেল হাদিসের কথাবার্তা এখন তাফসিরের মধ্যে চলে গেলাম যে সাহাবিদের তাফসির আমরা কখন মারফত বলে গণ্য করব যেই এই তাফসিরটা আল্লাহ রাসুলের তাফসির এটা কখন বুঝবো সাহাবিদের কোন মন্তব্য তাফসিরের ক্ষেত্রে কিন্তু আমি এটা বুঝতে চাই সাহাবি যে তাফসিরটা করেছেন এটা কার তাফসির আল্লাহ রাসুলের তাফসির এটা কখন বোঝা যাবে এটা দুই শর্তে বোঝা যাবে যেটা রাসুল সাল আলী আসালামের তাফসির এক নাম্বার হচ্ছে ওই শর্তগুলো দুই জায়গায় যদি শানে নজুলের ক্ষেত্রে হয় যে নজুল শান্ত করতেছে সাহাবি বর্ণনা করার পর বলছে নাজা এই আয়াতটা এই কারণে অবতীর্ণ হয়েছে যদি কোন সাহাবি শানজুল করার ক্ষেত্রে বলে যে নাজালাত নাজালাতি কাজা এই আয়াতটা এই কারণে অবতীর্ণ হয়েছে তাহলে মুবা সারাতান স্পষ্ট ভাবে এটা মারফু কেননা কোনো সাহাবির পক্ষে এটা বলা সম্ভব নয় তারা সরাসরি ওহি নাজিল হওয়া দেখেছেন কি কারণে ওহি নাজিল হয়েছে সেটা তারা জানতেন তো এই বিষয়ে তারা নিজে থেকে ইসতেহাদ করে সংবাদ দিতে পারবেন না যে এই আয়াতটা এই কারণে হয়েছে, এই ক্ষেত্রে মারফু বলে আর কখন মারফু হিসেবে ধরা হবে যখন যে শর্তগুলো আমরা শুরুতে আলোচনা করেছিলাম তিনটা শর্ত লামাজি লিল ইস্তেহাদ তারপরে আলোচনা করেছিলাম যে ইসরায়েলি থেকে গ্রহণ করেন না হাদিসের মানে কোরআনের কোন একটা শব্দের অর্থ বলা নয় যদি শব্দের অর্থ হয় তাহলে সাহাবিব নিজের পক্ষ থেকে কোরআনের কোন আয়তের ব্যাখ্যাও নয় এমন কিছু বলছেন যেটা সার্বিক হুকুম কোরআনের আয়তের ব্যাখ্যাই সেটা ইস্তেহার থেকেও আসা সম্ভব নয় ইসরায়েলের তিনি গ্রহণ করেন না তাহলে তাফসিরের ক্ষেত্রেও তখন আমরা সেটাকে হুকমান তারপরের যেটা আলোচনার বিষয় আমাদের সেটা হচ্ছে কখনো কখনো মারফু কে মুক্তির অর্থে ব্যবহার করা হয় আমি সব সবসময় বলেছি যে পরিভাষা আমাদেরকে জানতে হবে যে এই শব্দটা কি কি অর্থে কোন কোন সময় কে কিভাবে ব্যবহার করতেছে তো মারফুয়ের অধিকাংশ সময় এটাই পরিভাষা যে রাসুলের কল কিন্তু কখনো কখনো মারফুটা কিসের অর্থে ব্যবহার করা হয় মতহার করা হয় তো এটা যদি আমি না বুঝি যে কখন মারফুটা মোত্তিল হিসেবে ব্যবহার হচ্ছে তখন আমি ওই জায়গাতে মারফু জায়গাতে মনে করে নিবো যে এটা মারফু মারফু আর মতাসিলের মধ্যে পার্থক্য কি এটা না বুঝতে পারলে আলোচনার কোন ফায়দাই নাই কি পার্থক্য মারফু আর মতের মধ্যে মাকুফ হাদিসের ক্ষেত্রে বলা হচ্ছে যেটা মারফু কথা আল্লাহ রাসুলের না তখন উদ্দেশ্য মুত্তাসিল কিনা না সেটা আমি বলিনি মানে আমি আপনাকে প্রশ্ন করলাম যে এইরকম তো ঘটতে পারে তাহলে মারফুটা কখন মোতাসের অর্থে ব্যবহার হবে এটা আমাদেরকে জানতে যেমন আমরা আগে আর একটা ফেলের আলোচনা করেছিলাম গারিবের জায়গায় আগরাবি আর হচ্ছে তেমন তেমনি মুরসালেরও ফেল আছে আর সালাহু তো যখন ফেল হিসেবে ব্যবহার করা হচ্ছে বা নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে মারফুটাকে মুরসালের বিপরীতে বাক্যটা আবার শুনেন যখন মারফুর শব্দটাকে বা মারফু থেকে নির্গত ফেলসালের বিপরীতে বা মুরসাল থেকে নির্গত ফেলের বিপরীতে ব্যবহার করা হচ্ছে তখন মারফু দ্বারা উদ্দেশ্য হচ্ছে মত আর মুরসাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুনকাতে হাজার হাজার পৃষ্ঠায় এরকম উদাহরণ আছে বহু জায়গায় এটা লিখে রাখতে হবে এবং এটা মুখস্থ রাখতে হবে এরকম হাজার হাজার পৃষ্ঠায় উদাহরণ আছে বা মারফু থেকে নির্গত ফেলকে মুরসাল শব্দের বিপরীতে বা মুরসাল থেকে নির্গত ফেলের বিপরীতে ব্যবহার করা হচ্ছে তখনই সেই মারফুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মত্তাসিল আর মুরসাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মনকাতের কি তো আপনাদের শব্দটা যদি শব্দের বিপরীতে অথবা মারফুর থেকে নির্গত ফেলটা যদি মুরসাল থেকে নির্গত ফেলের বিপরীতে ব্যবহার হয় তাহলে মারফু দ্বারা উদ্দেশ্য মোত্তা আর মুরসাল দ্বারা উদ্দেশ্য মুনকাতি হাজার হাজার উদাহরণ আছে কিভাবে ব্যবহার হবে যেমন একটা হাদিসের ক্ষেত্রে বলতেছে আমি এখন উদাহরণ দিচ্ছি একটা হাদিসের ক্ষেত্রে মহাদিস বলতেছে যে সুফিয়ান আন আন সানাত কথার কথা তো সুফিয়ানের সাথে হাদিস আরো একজন বর্ণনা করে সবা তখন মহাদিস দ্বারাকুত্ন এসে বলতেছে যে রফা আহু সবা ওয়া আর সালাহু সুফিয়ান যে এটাকে সবা মারফু বর্ণনা করেছে আর সুফিয়ান মুরসাল বর্ণনা করেছে তখন এই জায়গাতে এখানে আহু উদ্দেশ্য হচ্ছে সানাদ মুসিল বর্ণনা করেছে আর আরফাল আহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সানাদ মু বর্ণনা করেছে তো এটা গেল একটা কথা দুই নাম্বার আর জরুরি কথা মারফুর সাথে সংশ্লিষ্ট হাজফুল কায়ল কখনো কখনো সাহাবিরা কথককে বিলুপ্ত করে দেয় যে কে কথাটা বলল এটা বিলুপ্ত করে দিয়েছে তো কওয়ালা কওয়ালা হাদা খাসুন কয়লা কালাল খাতিব হাদা খাসুন বেআল বা কিভাবে একজন তাবি বলতেছে যে আবহাওয়া রাজা আনহ কালা কওয়ালা বলেছেন বলেছেন उल्लेख कर प्रत्येक हादिस आबना करी से मारफोन बगदादी एरक नाम उल्लेख नला बोलार अभ्यसले बसरारासरार अधिबासी आज अन्न देखने নাই এটা গেল একটা কথা যে যেখানে কে বলেছে এটা বিলুপ্ত করা হয় তখন তারা কি উদ্দেশ্য হবে তো আহলে বাসারা সাধারণত বিলুপ্ত করে যে কে বলেছে আর ইবনু সিরিন বলছে যে আমি যখন বিলুপ্ত করি তখন আমার উদ্দেশ্য আবহরাইরা সেটা প্রত্যেকগুলো আবহাওয়ারা থেকে মারফুয়ান রাসুসাম আবহরারা মারফুয়ান যদি ইবনু সিরিন বলে আর এখানে আরো একটা শেষ আলোচনা এটা তেমন জরুরি নয় যে রেওয়াতান এই শব্দটা ব্যবহার করাকে কে কেউ কেউ অপছন্দ করেছে তার মধ্যে আছে ওমর আব্দুল আজিজ তার মধ্যে আছে ইমাম নাফের যে হাদিসের শেষে কেউ বলবে যে রেওয়াতন এই রেওয়ায়তন শব্দ বলাটাকে অপছন্দ করেছে যে আনিন নবী ইসাল আলহি ও রেওয়ায়াতান এই রেওয়ায়তন শব্দ বলাকে অপছন্দ করে ওমর ইবিন আব্দুল আজিজ নাফের তারা বলতেছে যে রেওয়ায়ত শব্দ ব্যবহার করা হয় কবিতার ক্ষেত্রে শুরু থেকে দার্সের সারমর্ম হচ্ছে খাবরে ওয়াহেদ থেকে আমরা সারমর্ম শুরু করি খাবরে ওয়াহেদের ক্ষেত্রে মাহাল্লে নিজা মতওয়াতির ইলমিয়ার কিনের ফায়দা দেয় কোনো মতভেদ নাই খাবরে ওয়াহেদ যদি জয়ীফ হয় তাহলে কিছুরই ফায়দা দেয় না কোনো নাই খাবরে ওয়াহেদের উপর আমল করতে হবে এত মতভেদ নাই সে আমলটা যে পর্যায়েরই হোক খাবরে ওয়াহেদ যদি হয় তাহলে না কিছু ফায়দা দেয় এর ভিতরে মতভেদ নাই কিসের ফায়দা দেয় এত মতভেদ আছে কেউ বলেছে জাননির ফায়দা দেয় কেউ বলেছে ইলমে আকিনীর ফায়দা দেয় কেউ বলেছে নাজরির ফায়দা দেয় তো ইলমে একিনের ফায়দা দেয় এটা হচ্ছে জাহিরদের মন্তব্য অধিকাংশ মহাদ্দের মন্তব্য কিছু উসুলবিদের মন্তব্য আর জান্নির ফায়দা দেয় অধিকাংশ উসুলবিদের মন্তব্য এবং তাদের দলিল আমরা আলোচনা করেছি মুসলিমের হাদিস ইমামের হাদিস আর ইমিন তাইমা রহমাল বলতেছে যে অনেক সময় অল্প সংখ্যক মানুষের সত্যবাদিতাও জ্ঞানের ফায়দা দিতে পারে যেটা হাজার হাজার মানুষের তাদের সত্যবাদিতা না থাকার কারণে জ্ঞানের ফায়দা দিতে পারে না তারপরে এই জায়গায় যারা জান্নি এবং একই বলেছে তাদের মধ্যে ইফতলাফ হয়েছে না তারপরে হচ্ছে খাবের ওয়াহেদ দ্বারা যে আমল সাহিত এগুলোর আমরা অনেক দলিল দিলাম ফালিবুল্লিকে শাহিদুল গাইব একজন শাহেদ যদি কাউকে সারা দুনিয়ার সব রাসুল হচ্ছে একজন পুরো ইসলামের ভিত্তি কি একজনের উপর ইসলামী খাবের ওয়াহেদের ভিত্তি করে চলে পুরো দুনিয়াটাই খাবারের অহেদের উপর ভিত্তি করে চলে ছেলে বাপকে ফোনের একার খবরের উপর চলে পৃথিবী পুরো পৃথিবী সেখানে হাদিস করে একার খবরের উপর চলবে না তারপরে এখানে আমরা আরো অনেক দলিল দিয়েছি তো দলিল যে আমরা বলেছি যে গায়ের মোতাহতের উপর যে আমল করতে হবে এটা তাওয়াতুরান ওয়াহিদের উপর যে আমল করতে পেরে তা এসেছি মারফু এর আলোচনার মাফত করবে সাহাবি আর ইবনু হাজার সঙ্গে সাথে শুধু কৌরিন এটা বৃদ্ধি করেছেন তারপরের কথা হচ্ছে যে আহ মারফুয়ের প্রকারভেদ মারফু কউলি মারফু ফেলি মারফু এটা তো সকলের নিকটে পরিচিত আর মারফুর হুকমি আর মারফুর সারিহ মারফুসার উদাহরণ দিয়েছি যে সাহাবি বলে আমি বলতে শুনেছি দেখেছি মারফুসারি আর হুকমি কখন আমরা মানব সাহাবীর কোন কথা যদি সেখানে ইসতেহাদের কোনো অবকাশ না থাকে যদি সেখানে ইসরায়েলের অর্থে গ্রহণ না করে গরিব গরিব শব্দের ব্যাখ্যা না হয় অপরিচিত শব্দের ব্যাখ্যা না হয় তাহলে এগুলো কি হুকুমান মারফু হয়ে যাবে যদি সাহাবি বলে যে কুন্না লনাগুলো হবে। যদি তাবির জায়গাতে বলা হয় যে ইয়ারফাউ তাহলে মুরসাল কৌল সাহাবি মিনাসুন্নতি কাজা সাহাবি যদি বলে যে এটা অন্তর্ভুক্ত তাহলে এটাও কি ধরা হবে মারফু হকমি ধরা হবে আর এটি অধিকাংশ মহাদেশের মন্তব্য করেছি আলোচনা করেছি আর সাহাবিদের তাফসির কখন মারফু ধরা হবে যদি সান নজরুলের ক্ষেত্রে হয় তাহলেও মারফু ধরা হবে আর যদি ওই শর্ত পাওয়া যায় যে শর্তগুলো আমরা মারফুর ক্ষেত্রে আলোচনা করলাম তখনও সাহাবিদের তাফসির মারফু ধরা হবে আর যখন কে বলেছে কথক বিলুপ্ত করা হয় এটা সাধারণত আহলে বাসরার স্বভাব আর ইবন সিরিন বলতেছে আমি যখন কথক বিলুপ্ত করি তো সময় এটা আবহাওয়ার রাসুল স্থান থেকে বর্ণনা করে থাকে আর সর্বশেষ বললাম রেওয়ায়তান এটা অত জরুরি না কেন অপছন্দ করতেন এটাও আমার কাছে অত স্পষ্ট না লেখা আছে যে রেবায়তন শব্দটা কবিতার ক্ষেত্রে ব্যবহার হয় এই জন্যে রেবায়তন শব্দটা ব্যবহার করা অপছন্দ করতেন এই জায়গাতে যেটা লাস্টে বলতে চাইছিলাম মূল আলোচনায় বলার দরকার ছিল তো সেটা হচ্ছে যে কেন মারফুর শব্দটাকে মুরসালের বিপরীতে আসলে মোতাসেল অর্থে ধরা হবে এবং মুরসালকে মনকাতে অর্থে ধরা হবে এখানে দলিল হিসেবে পেশ করতেছে হাফিজ থেকে ইমাম বেকাই আর ইরসাল মুরসালের বিপরীতে মারফো পারিভাষিক অর্থে ব্যবহার হতে পারে না কেন এই জন্য যে মারফু হচ্ছে মাতানের গুণ আর মুরসাল হচ্ছে সানাদের গুণ তাহলে কি করে একটা বিপরীতে ব্যবহার করা যায় যখন দুটো মুরসাল ও সানাদের গুণ যে সানাদা আছে আর মুতাসেল সানাদের গুণ যে সানাদ সংযুক্ত তাহলে দুটাকে তখন পরস্পর বিপরীত ব্যবহার করা যাবে একটা সানাদের গুণ আর একটা মাতানের গুণ দুটাকে পরস্পর ব্যবহার করা এটা হতে পারে না ও আখির দাওয়ানুম আগামী কালকে দার্স মাকুফ হবে কালকে দার্স হাদিসে কুদ্সি হবে হবে তারপরে যদি সময় থাকে তাহলে দেখা যাবে